وأجتاز السماء جلالا فأزيد أسراغ الغيوم جمالا وأولو الدنيا بأهم لمسمة وأكون للخير العظيم منه খালিমা তো মুখে আল্লাহর নাম নিবে মু একক আল্লাহকে সবকিছু কি করবে সবকিছু কাছে এক আল্লাহকে সাব্যস্ত এক আল্লাহর জন্য সবকিছু না হল ইয়া নেওয়া যাচ্ছে কি না। এক আল্লা সাথে ঐকান্তিক ভাবে মিশে গেছে কিসের কিছু দেখা গেছে ব্যাখ্যা করলে ব্যাখ্যা নেই শেষ তাহলে তোরণদের জন্য এখন তারা মূলে কি করতেছে আঘাত করতেছে পুরানের উপর মানুষদেরকে মানে সুন্দর থেকে রস দেবে এবং আমি বিচ্ছিন্ন করবে তাদের জন্য অনেক আগে দেখেছি হালকা হালকা মনে আসতে বলেছি আরো সুন্দরভাবে সাজা একটা আশ্চর্য আল্লাহ তারা যে বিজক্ষমতা বুদ্ধি দিয়েছেন মানুষদের যোগ্যতাই আল্লাহ রবীন্দ্র ইসলামের একটা রূপরেখা রসলের মাধ্যমে প্রতিষ্ঠা করে দিয়েছি পুরাণে কারিম তো হলো কি হবে রসলামের জীবনের মধ্যেও পুরানিকিমের পুরো আমল গুলো ভুটানো অনেক সাহাবাহিক আরামের জীবনের মাধ্যমে এই আমলটা আর কি বিকশিত হয়েছে এই জিনিসটা যত ছড়াবে সেটাকে গ্রহণ করাটা তত কি হবে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 সুতরাং এখানে অস্পষ্টতা আসা বাকি নেই কথা বলতে পারবেন বিজয়ী করলেন তাদের যে রাজধানী সেটা দখল করলেন কি অস্ত্র ছাড়া দুধ ছাড়া তুই বলতে পারবি না কেউ বলেছে বলে অনেক ভুলেও এই কথা কেউ বললে মোকাবিলা হয়ে যাবে একেবারে দৃশ্যমান বস্তু রেখে করার মতো হয়ে যাবে অস্বীকার করার মতো হয়ে গেল বলবে যেমন জিনিসগুলো এইভাবে নির্ধারিত হয়ে আছে কাঁচা অবস্থায় না কেমন পর্যন্ত থাকবে আর আল্লাহাক সেইভাবেই কি করেছে সেইভাবে আল্লাহাকচেষ্টা করেছে এখন যে পরিস্থিতিতে আমরা আছি না ইসলাম বিজয়ী আছে বরং ইসলাম যেখানে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি ওদের পক্ষ থেকে ইসলামের উপর কোন হুমকি না থাকে তারপরেও বছর একবার হইলো তাদেরকে ধাওয়া দেওয়া তাদেরকে করা তাদের এলাকায় সে অবস্থাটা আছে কি ছিল্মদের ফরচ ছিল বৎসরে একবার হলেও বৎসর একবার হইলেও আক্রমণ সানানো হচ্ছে মুসলমানদের পক্ষ থেকে পর্যায়ে কেফায় অবস্থা থাকলেও পর্যায় অধিকন্ত করে দেওয়া হয়েছে আছে কোথাও ইসলাম প্রতিষ্ঠা সেখানে প্রতিষ্ঠা করার জন্য কি গরজ নিয়ে আছে এখানে নাই কোন ইমাম কোন স্কলার কোন ধরনের মুস্তাহিদ এই ব্যাপারে কি ইসলামের ভূখণ্ড যদি আল্লাহ নির্দেশ দিয়েছে জেহাদ নির্দেশ আর জেহাদ ফর্জা আইন হলে এমন ভাবে ফর্জা আইন হয় যে নামাজ রোজা এগুলোর হওয়ার অর্থগুলো নামাজ রোজা ছেড়ে দিবে বিষয়টা এমন নয় বরং যেখানে গিয়া দেখা যাবে যে প্রতিরোধের মধ্যে আর নামাজের জন্য দেখিয়েছে না প্রতিরোধের ব্যবস্থা হেঁটে হেঁটে নামাজ পড়বে দরায় দরাই কি করবে নামাজ এমন অবস্থা যে নামাজ পড়বে কিন্তু সুযোগ যদি শত্রুরে ধাওয়া করতেছে সেই অবস্থায় নামাজের রক্ত ধাওয়া করা অবস্থা শত্রুকে ধাওয়া করতেছে অবস্থায় নামাজ কারণ ধাওয়া করতেছে আমি সামান্য একটু কি করলে একটু কোন কার্যক্রম গ্রহণ করলে আমি ধরা পড়ে যাবো নামাজ কি করবে নামাজ মানুষের নামাজ পড়িতে ব্যবস্থা রাখি অন্য পরিবর্তন বলতেছি যে রোজা রাখি নেই রোজা ছুটে গেছে আমি একশো টাকা নামাজ নামাজ ছুটি গেছে এক টাকা আমি দান করে নাম দশ টাকা কুড়ি আল্লাহ বলবেশ টাকা এক হাজার টাকা একটা দিয়ে আর এখন এই প্রতিরোধের এই ব্যবস্থা অনেকে হয়তো অজ্ঞতার কারণে বুঝতেছে না অনেকে দুর্গীর কারণে বুঝতেছে কেন বুঝতেছে না সেটা আল্লাহ ভালো জানেন সবাই দিলের ভবনের আল্লাহ জানেন কিন্তু আমাদের যাদের বোঝে এসেছে আমাদের তো না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 ভেঙেন না সারা পৃথিবী খেপে যাবে ছোট্ট একটা রাষ্ট্র সেটা মাত্র হয়েছে এখন এটা ভাঙলে সবার যদি মুখে পড়লে শেষ হয়ে যাবে কি করেন দিয়া দেন দিয়ে দিলে আপনার রাষ্ট্র সে রাষ্ট্র এই রাষ্ট্র তার আপন হালতে ফিরে আসতেছে সে অপরাধী তার অপরাধের মধ্যে ঘটেছে তারাই অপরাধীরা অপরাধের শক্তির মধ্যে চিক করে যদি আবার আর আল্লাহর হুকুম লঙ্ঘন করে একজন মুসলমানকে কাপের হাতে অর্পণ করার অবকাশ নাই মুসলিমের লঙ্ঘন করে পরে হয়তো আমি ইসলামের অনেক বিধান প্রতিষ্ঠার আমার সুযোগ হবে সম্ভাবনা আছে সম্ভাব্য ইসলাম বিধানের জন্য ইসলাম পালনের জন্য নিশ্চিত ইসলামের হুকুমকে কুরবানি করে দেওয়ার অবকাশ আছে একটা হুকমে আল্লাহ একটা হুকমের দাম কি আমেরিকার রাষ্ট্র একটা কি করেন নাই রাষ্ট্রের টকটা করেন না এইভাবে আসলে আল্লাহ সাহায্যটা আসছে সারা পৃথিবীর মধ্যে বন্দরের মধ্যে আমরা শুনেছি কিন্তু এই মধ্যে আমরা দেখতেছি এই জন্য বলেছি কারণ রসুল উন্নতের মধ্যে আল্লাহ প্রকাশ পাবেছেন এই সব সহ পৃথিবীর রাষ্ট্র তো ওদের পক্ষেই রাষ্ট্রের পক্ষে পক্ষে রাষ্ট্রের বিদ্রুতী একটা গোষ্ঠীর বিরুদ্ধে একটা বিদ্রোহী একটা গোষ্ঠীর বিরুদ্ধে কি রাষ্ট্র এবং যাদের চুপ হাসে তারা দেখতে পারে বদরের পরিবেশ নিয়ে আস তাহলে আকাশ থেকে ফিরেসতে কি করতে পারে দেখতেছে রাশিয়ার বিরুদ্ধে আল্লাহ নাই মুখে তো বুঝাইতে হবে আল্লাহ সাহায্য আল্লাহ কি এখন কি বলি এখন কার সহায়তা জয়ী হয়েছে কোন আমেরিকা ছিল তো আমি আল্লাহ হয়ে গেছে আমি কি করবো জীবন বাজি লাগে যাবো তখন দেখা যাবে আল্লাহর এরা এই ক্ষুদ্রিক আশ্রমগুলিও ছিল তাদের ইমানই দৃঢ়তা আছে তাদের বিলাসিতা মুক্ত জীবনযাপন করার একটা অভ্যাস তাদের এক নিয়ন্ত্রণে সহি বিষয়টা এমন পর্যায়ে নিয়ে গেছে না তারা ওদের মোকাবেলায় এমন কি হয়েছে এখন সমন্বিত সারা পৃথিবীতে মোকাবেলা চলতেছে সিরিয়াতে আছে ইয়ামানে আছে সোমালিয়ায় আছে মালিপে আছে আলজেরিয়ায় আছে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছে আর ধীরে ধীরে এখন এত লম্বা কথা বলার আসলে আলহামদুল্লাহ আল্লাহর হুকম অনুযায়ী কাজে নেমেছেন কাজে নামার পরে দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতার ফলে একটা বোঝ এসেছে আর পুরা পৃথিবীর সমস্ত ভূমি একই পর্যায়ে বিল্ডিং বানানোর জন্য কি করা হয় সয়াল টেস্ট যে এখানে বিল্ডিংটা বানানোর উপযোগী কি উপযোগী আর কিছু জায়গা নির্ধারণ করেছে রডি রাখবে যেখানে কাজকর্ম সেটা কিছুর উপযুক্ত না বিল্ডিং বানানোর জায়গা আমাদের এই ভূমিগুলি পৃথিবীর আটটা আমাদের মতে ছিল যে আটটা অঞ্চল বনার যে সেখানে যেহাজের বুনভূমি হচ্ছে প্রাপ্তি মানুষের মন মানসিকতা এবং আশপাশের বিভিন্ন রাষ্ট্রের সাথে এই এইগুলি রাখতে কি আছে সুব্যবস্থা সেই ক্যাটাগরিতে বাংলাদেশ সেটা শুধু ইদগালি রাখার লি রাখার জায়গা না এইগুলি তৈরির জায়গা এই জন্য এইভাবে কল্পনা করতে আমি নিজের সবে এখানে কি মনে পেয়েছি জানা নাই আসলে আসলে কি ছিলেন এরপর উনি আবার চলে গেছেন মিশন সেখানে ওই সাথে সাথে উনি অভিজ্ঞতা গুলো লিখতে গেছেন দেখতে গেছেন পরে গেতারি সাজা প্রকাশ করেছেন যে ওই ইয়াতে অন্য লেখেন যে সেই বিষয়গুলি কি করে শুধু ওরা তাই না এই ধরনের খাওয়া এবং অভিজ্ঞতা অনেক অনুযায়ী ওনাদের অভিজ্ঞতা আলোতে সারান এখন বর্তমানে মিশরে সারা পৃথিবী অনেক আন্দোলন হয়েছে তাই না তারা রাষ্ট্রে ক্ষমতা পর্যন্ত না এক বছর গণ আন্দোলনের দ্বারা শুধু ঘোষের দ্বারা সম্ভব নয় আল্লাহটা রাখেন নাই সেইভাবে চেষ্টা করার পরেও তাদের এক ধরনের ইয়া অনুযায়ী কি। জামাতুল জেহাদ ছিলেন সেখানে ওদের মধ্যে আবার কিছু কি আসছে মানে ওই সুবিধার দিকে দৌড় দেওয়া করা জেহাদের অবস্থা থেকে অনেক ছিলেন কিন্তু ওনাদেরকে সহায়তা করেছেন সঠিক মানুষের আতিয়াতি ব্যবসায়ী সাইমানি এই সমস্ত বড় ব্যবসায়ীরা ওনাদের অনেক অবদান আছে একটা কাঁচা ধরনের সাদা মাটা আমি কাজে অংশগ্রহণের সহ দেওয়া সকাল এই দেশের ক্ষেত্রে আমাদেরকে দিয়েছেন এটা এমন না যে এটা আমরা এখন গায়েবী থেকে ওনাদের সাথে সম্পর্ক থেকে উল্টা তাদের ব্যাপার নাম নিয়ে এখানে কিছু একটা আল্লাহর বন্ধটা আসলে একেবারে সরাসরি সংযুক্ত মাধ্যমে ওনাদের মৌলিক দিক নির্দেশনা গুলির মাধ্যমে এবং যেখানে জটিলতা আসতেছে সেখানে ওনাদের মাধ্যমে পরামর্শ করে কাজগুলো মানে অনেকটাই ওনাদের নক আছে আমাদের এই বিষয়গুলো হ্যাঁ একেবারে ঘুটি বিষয়গুলি আর সব কি করা হয় সবার অবগতি ঠিক থাকে না প্রয়োজন দেখেনা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 আমেরিকা কে কেটে দেওয়ার জন্য একদম থেকে একদমই কি করছে কেটে দিচ্ছে আমি যদি তাকে সহায়তা করি তাহলে আমার এখানে যে ঢাল আছে আমি এখানে ডাল কাটবো সেখানে গোড়া কাটবে আরেকজন ওই ওখানে ডাল কাটবে এটা নিয়ম না আমি ডাল কাটা কাট দিয়ে গুড়া কাট নিয়ে যাবে কখন এমনি কাটতে হবে ডাল কাটা আমার এরপরে কৌশন কি উপকারী হবে গোড়াটা চলে টাকা তার গোড়াটা কেটে লড়াই ফেলবে গাছের দিকে আমাদের গেছে না গাছের গোড়াটা চলে পুরা পৃথিবীর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 কাজে লাগা দরকার আগেও কিন্তু প্রত্যেকটা কাজই তার সিস্টেম অনুযায়ী হওয়া যায় যেই অভিজ্ঞতা দশ বছরে এখন সেই অভিজ্ঞতা আমি আরো দশ বছর অর্জন করিয়া এরপরে গিয়া এখন একটা মোবাইল বাজারে আছে আমি কি বাজার থেকে নিয়ে মোবাইলের সুবিধাটা ব্যবহার করবো না আমি বলবো আমি একটা মোবাইল বানাবো আমি খুব বেশি মারা থেকে তাহলে আমি একটা মোবাইল বানাবো দিয়ে দিয়ে দিয়ে দিয়ে দিয়ে একটা কি করবো মোবাইল বানাবো মারা টিউম বলতাম একটা কি দিয়েছেন এই ক্ষেত্রে আমাদের মাথা মাথায় মাঝে মধ্যে এসে যায় এটা আমাদেরও ছিল কিছু কিছু ক্ষেত্রে আমরাও এই ক্ষেত্রে কিছু কোরখাওয়া এই জিনিস এই জন্য আলোচনা করেছি যে আমরা এই ধরনের কিছু কি ধাক্কা খেয়ে শিখেছি আল্লাপ আমাদেরকে হেফাজত করেন আসলে আলহামদুলিল্লাহ কাজ আমাদের দেশে একেবারে রসলাম যে বাহিনীটা পাঠিয়ে দিয়ে গেছিলেন কোরআনের অনুযায়ী যে কাজটা এখন খরচ সেই কাজটা আলমের সাথে বাহিনীর সাথে মাহাবী বাহিনীর ইনশাল্লাহ কিরা দেওয়া হবে সব এখন যতটুকু আমার নিজের এক লাশ নিজের ফুটবলের মাধ্যমে আমি শরীর খেতে পারি সেই করে মর্যাদা আল্লাহ সেটা রসুলের যুগে হওয়া বা এটা পরবর্তী রুমে হওয়া বা আমার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ মুক্তা কিনা সে যেখানেই থাকি আইনা হাইছো দুছো মানে যে কোনো স্থানে থাকলে ব্যাপকতা দিয়ে যে কোনো স্থানে থাকুক যে কোনো সময় থাকুক সেটা নয় মতটাকে আল্লাহ কে ভয় করা আল্লাহর ভয় করে না আল্লাহ ভয় করে এই জমা মানে আল্লাহ আল্লাহর ভয় থাকলে আর অন্য কারো ভয় থাকবে আল্লাহ করে যে আমরা আল্লাহরের ভয় করি আল্লাহরের ভয় করে কি আল্লাহ শত্রুর ভয় আরো বেশি আল্লাহর ভয়ের চেয়ে যদি আল্লাহর শত্রুর ভয় বেশি থাকে বুঝা গেল কি আল্লাহর ভয় ভিতরে ঢুকে নাই কাজ চাল আমাদের নতুন করে খুঁজার আসলে অবকাশ নেই নতুন করে খুঁজা হয়েছে বাজার থেকে মেস কিনবো না কি করবো মেসেজ ভিক্টরি দেবো এই মোবাইলের উপর আমি নতুন একটা সফটওয়্যার না আমি নিজের থেকে একটা মোবাইল বানাই তারপরে সেটা এই ধরনের আসলে কাজ তো এমন না যে এটা কোন রূপনে বা এটা অদৃশ্য ধরা পৃথিবীতে ছড়ানো এবং সে আপনাদের জানা নাই আমাদের তো আপনার জানা আছে যে আমার যখন এটা দিয়ে কি হচ্ছে কাজ করছে আমি কোনো বসে থাকার অর্থ দিতে আমার নগদ থেকে কি করে দেয় লোকগুলো সেটার মধ্যে একটু গুলো বেলা থাকছে এই জন্য আসলে সঠিকভাবে প্রবেশ করা ছাড়া দুই চেষ্টা করা হলে এটার উপকার ঐক্যবদ্ধতা এটা একটা বড় আমাদের বিরোধিতা থাকবে না কোনো তাদের উপরে অসহযোগিতা থাকবে না তো সহায়তা করবো কিন্তু আসল বিষয় হল যে জেহাদির ক্ষেত্রে যত ঐক্যবদ্ধতা থাকবে তত উপকার অনক্ষটা সেখানে ক্ষতি আমাদের নিজেদের পক্ষ থেকে আরো কি না এখন যদি কারো আস্থা না থাকে ইয়ে না থাকে তাহলে তার বদলো তার উপর জোর মনের উপর জোর চেষ্টা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 এই নিয়ম এই মুসলমানদের জামাত নামাজ বলবেন আরে এখন তো বিষয়টা এমন করার জন্য পরিচিত মারদ আহমদুল্লাহ চলতেছে সেই জামাতে সেটা আমরা মিলে কি করতেছি কি করতেছে এখানে আবার সংসার কি এরপরে যদি আমার সাহিত্যের বাইরে সমস্যা থেকে থাকে তাহলে আমাদের সমস্যা স্বাভাবিক সাহিত্যের বাইরে এই ধরনের সমস্যার সৃষ্টি করেই অনেকে মুসলমান এই সেটা এমন হইতো না আর যারা শীর্ষস্থানীয় রাজনীতি অন্যান্য শীর্ষ পর্যায়ে ওনাদের অক্ষম থেকে ওনাদের অধীনস্থরা যে হ্যাঁ আমাদের ঠিক আছে সেটা তো খেলা হতে যেটা মূল ভাইয়া সেটা এটা তো একটা কাজের ভাইয়া সেই ভাইয়া আসলে সেই পর্যায়ে গুলো করে এখন বিচ্ছিন্ন অধীনতা শিকার করা সে